Uh oh, السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوْ أَنفُسَكُمْ قُوْ أَنفُسَكُمْ দর্শক ও শ্রোতা মন্ডলী আমরা ধারাবাহিক ভাবে হকুক বা বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট অধিকার সমূহ নিয়ে আলোচনা করছিলাম আল্লাহর হক রসুলের হকের হক পিতা মাতার হক আজকে আমরা আলোচনা করব সন্তানের হক পিতামাতার উপর এই বিষয়ে আলোচনার জন্য আজকে স্টুডিওতে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত আলিম দিন শেখ আব্দ ইউসুফকে আপনার সাথে পরিচালনা রয়েছে আজকে আমি ডক্টর মুসিনউদ্দিন সারা বিশ্ব অনেক কিছু সমস্যাতে ভুগছে কোন আর তারা সমাধান করতে পারছেন না পারেন আর সমস্যা নির্ধারণ করতে পারেননি কার বাবা কার মা কোথায় কোন আশ্রমে পড়ে আছে কোন বয়সে কোন কাজ করতে হবে সেদিক বিদেক হারিয়ে ফেলেছে এদিকে পিতারাও মাতারা অনেক দেশের সন্তানকে কোন রকম তার পেটেতে বেড়ে বাবার তো অনেক ক্ষেত্রে সন্তান চীন এই যে আত্ম আয়াত নাম্বার ছয় ইয়া মানু হ্যাঁ তোমরা যারা ইমায় এনেছ কু আনফুসা আহ তোমরা তোমাদের নিজেদেরকে রক্ষা করো এবং তোমাদের সন্তানাদি পরিবার পরিজনকেও তোমাদের ছেলে মেয়েকে জাহান নাম থেকে রক্ষা করো একজন পরিবারের মালিক তার ছেলে মেয়েকে জাহান নাম থেকে রক্ষা করার জন্য যেমন ভাবে খাদ্য প্রদানের ব্যাপারে একজন পিতা জরুরি জিম্মেদারি পালন করেন তেমন ভাবে এমন শিক্ষা এমন শিষ্টাচার শিখিয়ে দিবেন। যে বিদ্যার ভিত্তিতে যেই শিষ্টাচারের ভিত্তিতে একটা ছেলে একটা মেয়ে জাহান নাম থেকে রক্ষা পাবে আর এই জিম্মেদারি আল্লাহ পিতার হাতেই দিলেন তাহলে অত্র আয়াত থেকে বোঝা যাচ্ছে যে একজন ছেলে একজন মেয়ে এমনিতেই দুনিয়াতে বসবাস করবে থাকবে কাবে বড় হবে বিষয়টি এমন নয় একটা ছেলে একটা মেয়ের ভালো মন্দ হক বাতিল হক না হক এগুলো বোঝানোর জিম্মেদারি পিতার উপরেই মূলত আছে আর এর ভিত্তিতেই আল্লাহলা ছেলে মেয়েকে জাহান্ন থেকে বাঁচাবেন আমরা কিছু পদ্ধতি করণের আয়াত থেকে বিভিন্ন বুঝতে পারি যে একজন তার ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাবেন তার লালন পালন কি পদ্ধতি হতে পারে লোকমান হেকিম তার ছেলেকে যে সব শিক্ষা দিয়েছিলেন আমরা এটাই ধরে নিতে পারি যে প্রত্যেক গার্জেন এই ধারাবাহিকতা বজায় রেখে যদি ছেলে মেয়েকে লালন পালন করেন তাহলে তার ছেলে মেয়ে দিনও বুঝবে দুনিয়াও বুঝবে পরকালে জাহান নাম থেকে রক্ষাও পাবে লোকমণ হিকিম তার ছেলেকে প্রথমে বললেন বৎস তুমি শেরেক করো না নিশ্চয় শেখ সবচেয়ে বড় অপরাধ এটা পিতা হিসেবে তার ছেলেকে জানালেন আমরা প্রত্যেক পিতা হিসেবে আমাদের জন্য যেটা জরুরি কর্তব্য যে আমরা আমাদের পরিবারকে ছেলে মেয়েকে যাহান থেকে বাঁচানোর জন্য প্রথম পদক্ষেপ হবে ছেলে মেয়েকে অবগত করানো যেন তারা বাকি জীবনে কোনোদিন হিকিম তার ছেলেকে বললেন যে বোনাইয়া আকিম সলা তুমি সলাত আদায় করো তাহলে আমরা বুঝতে পারছি প্রত্যেক গার্জেন হিসাবে আমরা আমাদের পরিবারকে ছেলে মেয়েকে বাঁচাতে পারি তার দ্বিতীয় যেটা আমাদের পদক্ষেপ সেটা হচ্ছে ছেলে সলাতের কথা বলা তৃতীয় যেটা ছেলে মেয়ে যেন মানুষকে ভালো কাজের আদেশ করতে পারে যেন মানুষকে মন্দ কাজের নিষেধ করতে পারে এই একটা গতিতে ছেলে মেয়েকে গড়ে তোলা এই হক ছেলেমে পিতার কাছে রাখে এটা জরুরি ভাবে পিতা তার ছেলে মেয়েকে দিবে এমন কিছু জানিয়ে বুঝিয়ে যে ওই ছেলে শির থেকে মুক্ত থাকবে সলাত আদায় করবে এবং মানুষকে নারী পুরুষকে ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজের সন্তান জন্ম থেকে কেন সন্তান জন্মের আগে থেকেও কিছু কর্তব্য আছে যেমন প্রথম কাজ হলো যে সন্তানকে একটি উত্তম আদর্শ মা উপহার দেওয়া সন্তানকে আদর্শ মা উপহার মাট থেকে মায়ের পেট থেকে বের হয় অনুরূপভাবে মা পারবে সন্তানকে একটি আদর্শ বাবা উপহার দিতে কারণ যেহেতু স্বামী এখতিয়ারের ক্ষেত্রে ওই মহিলারও কিছু ভূমিকা রয়েছে যে মহিলা যদি দিনদার স্বামী গ্রহণ করে তাহলে তার ছেলেটা একটা ভালো পাপ পেয়ে গেল আর অনুরূপভাবে যদি ছেলেটা যদি ছেলেটা যদি ভালো স্ত্রী গ্রহণ করে তাহলে একটি ভালো মা পেয়ে গেল। তাহলে ভালো মা এবং ভালো পিতা উপহার দেওয়ার জন্য চরিত্র ভালো যদি কোন ছেলে তোমাদের কাছে আসে তাহলে তোমাদের কন্যা কে তার সাথে বলা হয়েছে প্রথম তিনটে কিছু কথা না বলে শেষের বারে তিনি বললেন যে তোমরা ধার্মিক মেয়েকে বিয়ে করো জি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আজান দিতে হবে এরা একটি কাজ দ্বিতীয় কাজ হলো যে সন্তানের ভালো নাম রাখতে হবে ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে সেই গুরুত্বটা হলো বিয়ে ভালো চাইতে করবেন দিনদার বিয়ে করবেন দিনদারের কাছে বিয়ে দিবেন দিনদার বানাবেন মানুষকে তারপরে ভালো নাম রাখবেন আন্দাজে ফান্দে দুনিয়া আর কি নাম রাখা শুরু হয়ে গেছে কোনো হয়তো আল্লাহ করেন না দুই চার বছর পরে নাহলে আত্মীয় স্বজন আসব কবে আসবে আনুষ্ঠানিকতা ভাবে একটা আঁকিকা করেন এগুলো আদৌ গুরুত্ব বহন করেন আল্লাহাকের সন্তানটা আপনাকে দিয়েছেন সেই ব্যাপারে আমি এখন শেখ ইউসুফ আব্দুল মজিদের কাছে জানতে দায়িত্ব তো বুঝাতে হয় কিন্তু কিছু দায়িত্ব আছে যেটা পালন করা এত সহজাত করেই লালন পালনের ক্ষেত্রে তারপরে তার বিয়েতের ক্ষেত্রে তাকে বড় করার ক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের ইচ্ছা মতো দায়িত্ব পালন তো ক্ষেত্রে আমি ইমরাত ইমরান ইমরান ইসলামের স্ত্রীর যে সন্তান গর্ভধারণ করার পরে দেখা যাচ্ছে যে মা বাবা বিশেষ করে মা তার একটা স্বপ্ন বাচ্চার একটা যেরকম স্বপ্ন থাকে বাচ্চা যখন গর্বে আসে তখনও তার ভিতরে একটা স্বপ্ন থাকে যে আমার সন্তানটা কিরকম হবে তিনি যখন গর্বে ধারণ করেছেন সন্তান তখনই তিনি স্বপ্ন দেখতেছেন রব্বিহীন নজারতু তার চমৎকার মানসিকতা যে আল্লাহকে খুশি করবার জন্য যে গর্বে যে সন্তান আছে সেই সন্তান আমি আল্লাহর ঘরে আমি আল্লাহ ঘরের কাজ করবি খেদমত করবি সেই জন্য আমি তাকে আমি উৎসর্গ করলাম এই যে একটা চেতনা এই যে একটা আবেগ এইটাই যদি দেখা যায় যে তোমার সন্তান তোমার হাতে সে রূপে অসহায় তুমি এখন তাকে কি বানাতে চাও সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটি বিরতির পরে আমার আপনার সামনে এই স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ আলোচনাটি নিয়ে ফিরে এসেছি। সন্তান তার ভবিষ্যৎ জীবন এজন্য মায়ের গর্বে যখন সন্তান থাকে তখনই তার ভিতরে তার স্বপ্ন কাজ করে এবং সন্তান লালন পালন ক্ষেত্রে আমরা যাতে ভুল না করি যে সন্তান রে সন্তান আমার অর্জন আমার অর্জন যেন এর সুফল যেন আমি পেতে পারি এবং লৌকিক জীবনে সেজন্য এবং সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন কুল্লমা জামা কিন্তু সে যখন বড় হয় বাচ্চা মা বাবার কোলে বড় হতে থাকে সে তখন তার সিদ্ধান্ত নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না সে বাবা মার সিদ্ধান্ত অনুসরণ করে এখন বাবা মা তাকে সুন্দর করে বিকশিত করে তাহলে এখানে পিতা মাতার কোন কর্তব্য আছে বলে মনে হয় কিনা খুব সংক্ষেপে বলতে হবে আলাহুল বাইতি। রাসুল সাল আছেন যে প্রেকটা মানুষ তার পরিবারের ব্যাপারে জিম্মেদার তার পরিবারের যতটুকু তার ভরণ পোষণ যতটুকু তার লালন পালন দেখাশোনা করছে এর ব্যাপারে যদি তার সামান্যতম ত্রুটি থাকে তাহলে সে বিষয়ে তাকে মাঠে জিজ্ঞাসিত হতে হবে এই বলেছেন এক রসুল বলেছেন একসময় সাইদ কি একজন মালিক একজন ব্যক্তি তার পরিবারের হচ্ছে কর্তা সে তার ছেলেমেয়ের উপরে যেটুকু তার দায় দায়িত্ব সেটুকু সে পূর্ণ পালন করছে কিনা এটা তার জন্য জরুরি এ কারণে করার জন্য হচ্ছে আইসালা আহলেহি কোন জায়গাতে বলছেন আল্লাহ ফাঁপ দেবে মাথা তুমি তোমার খরচটা তোমার পরিবারের উপরে আগে করো এবং মানুষ ওই দানটাতে সবচেয়ে বেশি পাবে যে দানটা যে খরচটা সে ব্যক্তি তার পরিবারের উপরে করছে পাশের কোন ব্যক্তি কোন অসহায় মানুষ আল্লাহর যে খরচ তার জন্য নিয়ে আদব কায়দা থেকে নিয়ে এতেও সবচেয়ে বেশি নেকি পাবে আল্লাহ বলছেন সময় তো দর্শক শ্রোতা এখানে দেখতে পাচ্ছি যে পিতাও বাড়ির পরিচালক মাতাও আল্লাপাক জিজ্ঞাসা করার স্পষ্ট হাদিস যেমন আছে রাষ্ট্রীয় কোন দুরবস্থার কারণে রাষ্ট্র পরিচালনার এই ব্যর্থ হওয়ার কারণে জনগণের বাসস্থানের নিরাপত্তা না দেওয়ার কারণে নাকি স্বাভাবিক বাক্য গুলো ওভাবে সিরিয়াল ব্যবহার করেছে তিনি বলছেন যে যিনি নেতা मालिकार एमक पर वक्ल्ला रसुल একটা বাড়িতে যদি একটা কাজের দিন মজুর থাকে তাহলে সে দিন মজুরের ব্যাপারে সারা বিশ্বের দর্শক শ্রোতা সন্তান কিন্তু ছেড়ে দিয়ে দেবো থালায় পরামর্শ দেবে মামায় পরামর্শ দিলে এই চাষায় পরামর্শ দিলে এই মাস্টার পরামর্শ দিলে এই ভালো পরামর্শ দিলে গ্রহণ করুন কিন্তু আপনি যদি এই কথা বলে আপনি যদি ভুল পথে সন্তান পরিচালনা করেন কে কি পরামর্শ দিয়েছে কে কি কে কি বুঝিয়েছে কাছে কাজে লাগবে না সন্তানদের কৌশলে পথে সরে নিয়ে যাওয়া হচ্ছে দুই একটা উদাহরণ যদি আপনারা দেন শিক্ষা ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে পরিবেশের ক্ষেত্রে খুব সংখ্যক বল সন্তানদেরকে ধর্মীয় ক্ষেত্র থেকে দূরে সরে নিয়ে যাওয়া হচ্ছে যেটা জেনে হোক বা না জেনে হোক পিতামাতা শুরু করছে পিতা মাতা তো প্রথমে তাদের সাথে অনেকেই মিথ্যা কথা বলে সালামের পরিবর্তে তাকে টাটা টাটা টাটা টাটা বাই বাই শিখাচ্ছে আবার এমন কি এই যে অসাধু মোবাইল কোম্পানিওয়ালারা ক্লাস ফাইভ এর সেলের হাতে মোবাইল তুলে দিলে আমাদের কাছে কারো প্রয়োজন ছোট নয় তার মানে তোমার কাছে টাকার প্রয়োজন আরো হতভাগা পিতা তার ক্লাস ফাইভ এর সে বা ক্লাস সেভেন এর সেলের হাতে একটা মোবাইল তুলে দিল যে তুমি তোমার পরিবার থেকে শিষ্টাচারের চাবক উঠায় না অর্থাৎ তুমি তোমার পরিবারকে কঠোর রাখো কড়া শাসনের মধ্যে কঠোর শাসনের মধ্যে রাখো সার্বিক তার চাল চলন কথাবার্তা পড়াশোনা করতে হবে ব্যাপারে এই জন্য আল্লাহ রসুল পর ব্যাগকে বলছেন আর তুমি তোমার ছেলে মেয়েকে পরিবারকে আল্লাহর ভয় প্রদর্শন আমি সেখানে বলতে হবে ছেলেপিলেদেরকে যেমন শিক্ষা আমরা দেব যার মাধ্যমে জাহার নামের আগুন থেকে বেঁচে যায় বেঁচে যায় যাহার নামের আগুন থেকে বাঁচতে পারে এই আয়াতের আসছে যে আল্লাহ পাক যে সমস্ত হুকুম দিয়েছেন সেগুলো তাদেরকে শিখাও এবং সেগুলো করার জন্য তাদেরকে অনুপ্রাণিত যে যে প্রতিষ্ঠান দিনের বালাই নাই যেখানে দিন নষ্ট হয় মুসলিম সংস্কৃতি এবং কালচার নষ্ট হয় অন্য কালচার মানবতা নষ্ট হবেই সেই সকল প্রতিষ্ঠান প্রতিটি মুসলমান যারা আল্লাহকে ভয় করেন নিজের সঙ্গে বাঁচিয়ে রাখছেন ওই বহুত কিছু হয়ে যাবে দ্রুত হবে নতুন না এছাড়া সাম্য কিভাবে বজায় রাখার একজনকে বেশি দিলে একজন কম দিলে জায়জ আছে কিনা না কোনো অবস্থাতেই যায় রসুল্লাহ এক ছেলেকে কিছু দিয়েছিলেন কে দিয়েছিলেন একটা দাস ভবিষ্যতে বংশ পরস্পর একটা মারামারি এবং একটা গোলমালের সৃষ্টি হয়ে এটা মোটেই উচিত নয় সন্তান রক্ষা করব। যে ভারসাম্য রক্ষা করার ব্যাপারে পড়াশোনার বিষয়টি যেটা আছে যেটা এককালীন দিয়ে দেওয়া বা কোনো অর্থ সম্পদের ব্যাপারে অবশ্যই পিতাকে এখানে তার ইনসাফের দৃষ্টি জরুরি ভাবে রাখতে হবে কেননা জনকে সাহাবে নমুন বাসির আসলের কাছে এসে বললেন যে এবং আমার স্ত্রী বলেছে আমার আরো ছেলে মেয়ে আছে তুমি কি তাদেরকে দিয়েছো তো ব্যক্তি বলল না আমি তাদের কিছু দিই নি আল্লাহ রসুল বললেন যে না আর বাকি ছেলে মেয়েকে দাও একবার আছে আর না হলে তুমি এটা ফেরত আর আরেকবার বললেন যে আমি অন্যায় কাজের উপরে সাক্ষী স্ত্রীমাল্লাম দরবারে এসে বলেছিলেন যে অত্যন্ত মাইজর অত্যন্ত কৃপ খরচ করতে চায় না তো এখন আমার জন্য আমি তারা আমি তরজমা করতে চাই আপনার সামনে সাথে শুনবেন আল্লাহাক বলেছেন যারা ইমানেন এবং তাদের সন্তান গেছে তাদের পিছিয়ে পিছিয়ে সাথে তাদের সাথে আমরা তাদের সন্তানদেরকে কি করে দেব সংযুক্ত কারো আমল থেকে কারো আমলে কম করা হবে না এখানে কি আমল পিতার সাথে আরো মর্যাদা বেড়ে গেল আমল হিমে কুল্লুম এমবে প্রত্যেকে যে আমল করেছে সে আমলের সাথেই তারা দায়বদ্ধ দায়বদ্ধ এই আহিন কিন্তু স্পষ্ট বোঝানাচ্ছে সন্তানের পরবর্তী আমলের জন্য পিতা মাতা অনেকটাই দায়বদ্ধিখে জাননাতে কাজে সারা বিশ্বের পিতা মাতারা আদৌ খাটো করে দেখবেন না সন্তান লালন পালন সন্তানকে সঠিকভাবে গড়ে তুলতে সন্তানকে সত্য কথা শিক্ষা দিতে সন্তানকে শুদ্ধ রোজেক শিক্ষা দিতে বলবেন যে কাস্টমে খুব বেশি পাওয়া যায় অমক জায়গায় চাকরি নিলে অনেক ঘুষ খাওয়া যায় অনেক জায়গায় চাকরি নিলে না ওই সকল জায়গায় গিয়ে সৎ বলতে হবে তুমি বা পুলিশের চাকরি নিচ্ছ এক পয়সা ঘুষ খাবানা কাস্টমে চাকরি নিচ্ছ এক পয়সা মেরে খাবানা আমরা সৎভাবে জীবন যাপন করব। মিথ্যা কথা সন্তানকে বলাবেন না কোনো অবস্থাতেও কোনো রাজনৈতিক দলের সাথে আমার হয়ে জড়িত করে দেবেন না যাতে সন্তান এদিকে নষ্ট হয়ে যায় গাজা চরস্করদের মস্তানের দলে ভিরিয়ে দিবেন না যে আমাদের আত্মরক্ষা সহজ হবে নেশন গড়ে তুলবেন সুন্দর কম গড়ে তুলবেন আপনার সন্তান জনক হয় এই সকল দিক খেয়াল রেখে আমরা দায়িত্বশীলতার সাথে আমরা সন্তানের হক আদায়ী করবো তাদের খাদ্য ভরণ পোষণ চিকিৎসা সহ সর্বশেষ পর্যন্ত এতটুকু বলেই আজকে আমরা আমাদের আলোচনা শেষ পর্যায়ে নিয়ে যাচ্ছি وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته